উরওয়া আয়েশা রাজিউ আলহ্নহতে বর্ণিত যে একদিন হাফসিরা তাদের বর্ষা নিয়ে খেলা করছিল রসল্লা সাল্লু আল্লাহ সাল্লাম আমাকে নিয়ে পর্দা করে তার পেছনে দাঁড় করিয়েছিলেন এবং আমি সেই খেলা দেখছিলাম যতক্ষণ আমার ভালো লাগছিল ততক্ষণ আমি দেখছিলাম এরপর আমি স্বেচ্ছায় সে স্থান ত্যাগ করলাম সুতরাং তোমরা অনুমান করতে পারো কোন বয়সের মেয়েরা আমোদ প্রমোদ পছন্দ করে